আজকের পর্বে নাম দেওয়া হয়েছে হাজার সৈন্য থেকেও মূল্যবান এক আঙ্গুল আল হাফিজ আব্দুল গনী আল ছিলেন হাদিসের একজন ইমাম তিনি আমজনতা ওলামা উভয়ের নিকট পরিচিত ছিলেন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 তবে যারাই থাকে তারা বাতিলের অনুগত চাটুকারদের থেকে বেশি চাটুকারী একদিন সঠিকভাবে বলতে গেলে জিলহজ মাসের পাঁচশো চুরানব্বই এক এলাকায় তিনি আকিদার উপর ক্লাস নিচ্ছিলেন দুইজন লোক তার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে উঠল এরা ছিল আল খতিফ জিয়া দিন এবং আল কাজি ইবিন তারা শাসকের কাছে গিয়ে বলল যে এই লোক অর্থাৎ আব্দুল গনি ভ্রান্ত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 আল্লাহর কসম সবকিছুর জন্য আন্তরিক দো আয় যথেষ্ট শুধুমাত্র সঠিক সময়ে কেউ করলে কারো দিকে আশা বলেছেন তোমরা দোয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করো ফলে তোমাদের দুআ বিফলে যায় তোমরা জানো না দো আয় কি আছে রাতের তীর অর্থাৎ শেষ রাতের দোয়া কখনো বিফলে যায় না বরং তাদের একটি লক্ষ্য আছে আর যেখানে তারা অবশ্যই পৌঁছাবে শেষ করবার আগে আমি একটি বিষয় অবশ্যই উল্লেখ করতে চাই এটা উল্লেখ না করে আসলে আমি পারছি না সিফাত আসাফুয়া এর দ্বিতীয় খণ্ড এবং সিয়ার আলাম আুবালা এর ষষ্ঠ খণ্ডে বর্ণিত ঘটনা কুতাইবা ইবেন মুসলিম আল বাহেলি একদল সৈন্য নিয়ে খোরাসানে গিয়েছিলেন তুর্কিদের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু যুদ্ধ করতে গিয়ে তিনি হতচকিত হয়ে যান কারণ তার বিপক্ষ দলীয় সেনাদল তার সেনাদল থেকেও দশ গুণের অধিক ছিল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 সুরহ আয়ত সিন মহামস্লম আলহামদুলিল্লা রামিন